আবু কতাদা হ্রদে আল্লাহ তালাহ সূত্রে নাবীজ সাল্লাহ আলিয়া সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন তোমরা আমাকে না দেখা পর্যন্ত সালাতে দাঁড়াবে না তোমাদের জন্য ধীর স্থির থাকা অত্যাবশ্যক